দ্বিতীয় খণ্ড চতুর্থ পরিচ্ছেদ শ্রীযুক্ত মনমোহন ও শ্রীযুক্ত সুরেন্দ্রের বাটিতে শ্রীরামকৃষ্ণ পরের রবিবার দশই নভেম্বর আঠারশ খ্রিস্টাব্দ জগদ্ধাত্রী পূজা সুরেন্দ্র নিমন্ত্রণ করিয়াছেন তিনি ঘর বাহির করিতেছেন কখন ঠাকুর আসেন মাস্টারকে দেখিয়া তিনি বলিতেছেন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 দুর্যোধন অত টাকা অত ঐশ্বর্য দেখাতে লাগলো কিন্তু তার বাটিতে ঠাকুর গেলেন না তিনি বিদুরের বাটি গেলেন তিনি ভক্ত বৎসলের পাছে যেমন গাভী ধায় রূপ তিনি ভক্তের পাছে পাছে যান ঠাকুর গান গাহিতেছেন যে ভাব লাগি পরম যোগী যোগ করে যুগ যুগযুগান্তরে হলে ভাবের উদয় লয় সে যেমন লোহাকে চুম্বকে ধরে চৈতন্যদেবের কৃষ্ণ নামে অশ্রু পড়ত ঈশ্বরই বস্তু আর সব অবস্তু মানুষ মনে করলে ঈশ্বর লাভ করতে পারে কিন্তু কামিনী কাঞ্চন ভোগ করতেই মত মাথায় মানিক রয়েছে তবু সাপ ব্যাং মরে ভক্তি সার ঈশ্বরকে বিচার করে কে জানতে পারবে আমার দরকার ভক্তি তাঁর অনন্ত ঐশ্বর্য অত জানবার আমার কি দরকার এক বোতল মদে যদি মাতাল হই শুঁড়ির দোকানে কত মন মদ আছে সে খবরে আমার কি দরকার একঘটি জলে আমার তৃষ্ণা শান্তি হতে পারে পৃথিবীতে কত জল আছে সে খবরে আমার প্রয়োজন নাই শ্রীরামকৃষ্ণ এইবার সুরেন্দ্রের বাড়িতে আসিয়াছেন আসিয়া দোতলার বৈঠকখানায় বসিয়া আছেন সুরেন্দ্রের মেজ ভাই সদরওয়ালা তিনিও উপস্থিত ছিলেন অনেক ভক্ত ঘরে সমবেত আছেন। ঠাকুর সুরেন্দ্রের দাদাকে বলিতেছেন আপনি জজ তা বেশ এটি জানবেন সবই ঈশ্বরের শক্তি বড় পদ তিনিই দিয়েছেন তাই হয়েছে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 শ্রমে বোঝা যায় যে ঈশ্বরই শ্রেয় নিত্য পদার্থ আর সব অনিত্য সাধুসঙ্গ তপস্যা না করলে এসব ধারণা হয় না পাখুয়াজের বোল মুখে বললে কি হবে হাতে আনা বড় কঠিন শুধু লেকচার দিলে কি হবে তপস্যা চাই তবে ধারণা হবে জাতিভেদ কেবল এক উপায়ে জাতিভেদ উঠতে পারে সেটি ভক্তি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 যেমন এক ঘাটের জল হিন্দুরা খায় বলে জল আরেক ঘাটে খ্রিস্টানরা খায় বলে ওয়াটার আরেক ঘাটে মুসলমানরা খায় বলে পানি সুরেন্দ্রের ভ্রাতা মহাশয় থিওজফি কিরূপবোধ হয় শ্রীরামকৃষ্ণ শুনেছি নাকি ওতে অলৌকিক শক্তি বা মিরাকলস হয় দেব মোড়লের বাড়িতে দেখেছিলাম একজন পিসাদ সিদ্ধ